طاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته جلا نوري لهدي الحق ارشدنا طاب الله دستوري وخير الخلق اسوتنا بسنته جلا الله الله عليكم الله وبركاته بسم اللہ الرحمن الرحيم الحمد للہ رب العالمين والصلاة والسلام على سید المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقد قال المعلف رحمه الله تعالی وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الاخلاص التي تعدل ثلث القرآن هیسو يقول قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له کفواً أحد ওমা ওসহ নফসুফি আজম আয়াতফী কিতাব হেসমাতসনিয়ামা বদি ওমা حفظهما وهو العلي العظيم াম গুনা বলি তে তাঁর কাজে তার ইবাদত বন্দি সব কিছু তো جر شریک نہیں اشیدار نہیں سالاد سلام نازلین محمد رسول اللہ صلاح علیہ السلام اللہ رب المین اللہ رب الب چیز جان رکھتینس کے تیتیہ پرو اللہ رب المین نام گون দলিল প্রমাণ قورن کریم تھے তাই ভাষ্যকার বলছেন আল কিসমুল আউ্য়াল প্রথম অংশ হচ্ছে বা প্রথম অধ্যায় হচ্ছে আল ইস্তেদলাল আলা ইসবাতে আসমা ইল্লাহ ওয়াসেফা তেহমিন আল কোরআনিল করিম আল্লাহাবুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গোনাবলি রয়েছে সেগুলির প্রমাণের দলিল প্রমাণ সেগুলির প্রমাণ বা দলিল কোরআনী করিম থেকে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 দুর্বলতা প্রকাশ পায় সেগুলি থেকে তিনি মুক্ত অর্থাৎ তার এগুলি হচ্ছে নেতিবাচক গুণ এগুলি নেই এই এই গুণগুলি তার নেই যেমন সৃষ্টি দিয়ে গত সপ্তাহে বুঝিয়েছিলাম আমাদের প্রত্যেকের কিছু ইতিবাচক গুণ আছে কিছু নেতিবাচক গুণ আছে দুই রকম গুণ যদি হয় তাহলে সেই লোকটি পূর্ণ লোক আর যদি ইতিবাচক গুণ থাকে নেতিবাচক গুণ না থাকে তো সে খারাপ লোক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 কিন্তু নেতিবাচক নেই মানে ধার নিয়ে হাত ভারি হাতভারি করে খারাপ তাইলে তাহলে কি ভালো হইতে পারবেন পারবেন না রব্বুল গোনা গণাবলী বোঝানোর জন্য এই উদাহরণ গুলি দিলাম আল্লাহ রব্বুল আলমিনের ইতিবাচক গণ আছে এবং নেতিবাচক গুণ আছে কোরআন এ কিমের অনেকগুলি আয়াত রয়েছে আল্লাহ সম্পর্কে এবং রাসুল আল্লাহ আসলামের হাদিসও রয়েছে যেমন সুরা এখলাসের কথা আজকে আসবে যাতে আল্লাহ রাবুল্লাহ ইতিবাচক সিফাত গুণ রয়েছে সিফাত ইসবাত যেগুলো মানে যেগুলোকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে আর নাফিও রয়েছে নেতিবাচক রয়েছে যেগুলি আল্লাহর জন্য সমীচীন নয় আল্লাহর জন্য উপযুক্ত নয় সেগুলিতে আল্লাহ মুক্ত এইরকম আয়াতুল কুরসিতে ইতিবাচক গুণ রয়েছে এবং নেতিবাচক রয়েছে বলছেন তাই ভাষ্যকারিম থেকে আল্লাহাবলির দলিল তার মধ্যে প্রথম বলছেন আলজাম ও বে ন আল্লাহর গুনাবলিতে দুটো দিক একত্রিত হয়েছে নেতিবাচক আছে নফি রহমতুল্ল এর এখন উক্তিগুলি তিনি তার কিতাবের এবারত বলছি ওয়াকাদা খালাফি হাজহিল জুমুল্লা এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব বিষয়গুলি এ সম্পর্কে অন্তর্ভুক্ত হচ্ছে সুরা ইসে তাঁর সম্পর্কে নিজ সম্পর্কে যে সুরা ই তা ষোলো সাল কোরআন যে সুরা ইখলাস কোরআনে তিন ভাগের এক ভাগ বা এক ভাগের সমান এক তৃতীয় অংশের সমান কোন দিক থেকে সুরায় এক তৃতীয় অংশ বলা হয়েছে সেটা ইনশাল্লাহ ব্যাখ্যা করে বোঝাবো দুটো দিক বলা হয়েছে ওর মধ্যে প্রসিদ্ধ সুরা এখলাসে আল্লাহ কি বলেছেন সংক্ষেপে তর্জমা এবং তফসিল করি তাহলে বুঝতে পারবেন মহান আল্লাহ কি এর সাথে করেছেন কুল কাকে সম্বোধন করে বলছেন নবী সাল বলছেন যে হে নবী হে রসুল বলে দাও বা বলো তাই না যখন আল্লাহ রবেন্লামকে যখন বলা হচ্ছে তাহলে কোন অন্য মানুষের কথা নয়। কোরআন তাহলে কোনো মানুষের কথা অন্য কোন মানুষের কথা নয় এমনকি রসুল উল্লাহাম কথাও নাই কি বলছিল কোরআন কোরআনটা হচ্ছে নবীর কথা হ্যাঁ বা রচিত তাহলে সে মিথ্যুক কারণ যদি তাই হইতো তাহলে কুল বলা হইতো না সম্বোধন এই কথাগুলি সম্বোধন করা হচ্ছে নবী সাল্লাহামকে হ্যাঁ মহান আল্লাহর সৃষ্টিকর্তার পক্ষ মহান আল্লাহ বলছেন হে নবী বলে দাও আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক ও একক তিনি আল্লাহ এক ইতিবাচক না ইতিবাচক হ্যাঁ ইতিবাচক আল্লাহ এক হ্যাঁ সামাদ আল্লাহ অমোখাপেক্ষী পক্ষান্তরে সবকিছুই তার মুখাপেক্ষী সামাদের এত ব্যাপক অর্থ আছে যে বাংলা এতটুকু কথা না বললেও আর অর্থই হয় না যদি এর চাইতে আরো বেশি কিছু অর্থ করা হয়েছে কিন্তু এই অর্থটা একটা অর্থ আল্লাহুল আলমিনের সমস্ত সৃষ্টি জগত হ্যাঁ সবকিছুই মুখাপেক্ষী এবং তিনি সবকিছু হতে অমোখাপেক্ষী এগুণা ছাড়া কারণে হ্যাঁ তাই না আমরা সবকিছুতেই মুখাপেক্ষী সবকিছুতেই মুখাপেক্ষী মহতা আল্লাহসামাদ এটা হচ্ছে ইতিবাচক তাই না আল্লা হাব্বুল আলমিন কারো মুখাপেক্ষী নন আর সবকিছু তার মুখাপেক্ষী মানে লাম মানে না তাই না তার মানে এখন নেতিবাচক শুরু হচ্ছে লাম লামিয়ালিদ তার সন্তান নেই তিনি জনক নন ননাম তিনি জাতক নন তাই না তিনি কাউকে জন্ম দেননি কারো জন্মদাতা নেন কারো বাপ না সোজা কথা যেমন ঈসা আল্লাহর পুত্র আবু ইসা ঈসার পিতা হ্যাঁ তারা তাদের এই ধর্মে মিথ্যাবাদী ও আলাম ইউল কারো হ্যাঁ সন্তান পক্ষ থেকে জন্ম নেননি ওয়ালাম নেতিবাচক নেতিবাচক দুটো হইল তৃতীয় নেতিবাচক ওয়ালাময়াকুল্লাহু কফৎ তার কনো কেউ সমকক্ষ বা সমতুল্য নয় ওয়ালামু তার কেউ নেই কফু কফু মানে সমান হওয়া তার কেউ সমানে সমকক্ষ সমতুল্য নেই এই ছিল সুরা এখলাশ এর সংক্ষিপ্ত তর্জমা এর থেকে যে বিষয়টি বুঝাতেছে সেটা হচ্ছে বিস্তারিত তফসিল না করে যে সেটা হচ্ছে সুরা এখালাসে কি রয়েছে আল্লাহ আলমিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে গুণাবলী ইতিবাচক হ্যাঁ আল্লাহ আহাদ আল্লাহ নেতিবাচক আল্লাহ আলমক পাঁচটি যেন এখানে গুন বর্ণনা করা হয়েছে আচ্ছা এই সুরাকে নিম সাল্লাহ ইসলামের হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাই না তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ কোন দিক থেকে আমি গোটা কোরআন পড়বো না দশ পারা পড়তে আমাকে তো গোটা মাস লাগতে পারে হ্যাঁ আমি একবার সুরে এখেলাস পড়িনি দশ পাড়া সহাব পেয়ে গেল একজন লোক যদি তিনবার সুরে এখেলাস পড়ে আমি গোটা কোরআন করতে পারো শুধু তিনবার করে রমজান মাসে একতম সুরা একলা তিনবার পড়লে এক খতমের সব আর গোটা কোরআন ওটাই চর্চা করলো না পড়লো না সব পেয়ে গেল একটা লোক পাড়া কোরআন পড়তে বিশ মিনিট করে যদি লাগানো হক আদে করে মিনিট আমি বিশ মিনিটের ক্রমে না। আঠারো থেকে বিশ মিনিট আর তার চাইতে তাড়াতাড়ি পড়া যায় এক যুগে যখন বুঝতাম না হ্যাঁ যে কালে বুঝতাম না সেই কালে তেরো মিনিটে পড়েছি আপনাদেরকে বলছি তারপরে তবা করেছি ওটা যখন সেই বিষয় যেটা জানতে পড়া কোনজ নয় যেভাবে বাংলাদেশ পাকিস্তানে তারা পড়ায় একশ হাফেজ ওইটা পড়া জায়জই নয় যে পড়ে সে গোনাগার যারা এইভাবে পড়াই তারা গোনাগার তাতে গোনাতে শরীর কয়েক ঘন্টা সারাদিনও শেষ করতে পারবে না ত্রিশবার এক সমান কি বিষয়টি যুক্তিসঙ্গত নয় তবে কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য পারে কখনো কখনো প্রযোজ্য হতে পারে এই অর্থ যদি না সব সময় নাই যে আপনি গোটা কোরআন হ্যাঁ আমি পড়ার সুযোগই পাচ্ছি না ঈশ্বর গুরুত্বপূর্ণ সূত্র আল্লাহর কাছে আশা নিয়ে পড়ি মাঝে মধ্যে হ্যাঁ অথবা এইরকম বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে একজন মুসলিম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধা সারা জীবন পড়ার সুযোগ হয়নি তার বাপ মা পড়ায়নি বার্ধক্য আল্লাহর আশা রাখে তার ক্ষেত্রে যদি বলেন ওইজন বলে ব্যক্তি এবং বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ আমভাবে ব্যাপক ভাবে নয় যে আপনারা সকলে তিনবার করে কুল আল্লাহ পড়বেন আর আমি তিরিশ পারা কোরআন পড়বো আমার সঙ্গে হ্যাঁ আর ক্ষেত্রে হইতে পারে যে অর্থটি সবচাইতে ঠিক এবং সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একমত সেটা হচ্ছে বিষয়বস্তুর লিখতে সেটা হচ্ছে বলছেন কোরআ তিনের রয়েছে শুরুতে শেষ পর্যন্ত পড়েন হয়তা আল্লাহর একত্র সম্পর্কে অন্বেষ আল্লাহর একত্রের যৌতুগুলি দিক হতে পারে আল্লাহ তার নাম গোনাবলিতে এক আল্লাহ রব্বুল তার কাজে রবাতে এক আল্লাহ তার এবাদতীতে এক আল্লা রবুল আলমিনের আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চলবে সৃষ্টিকর্তা। একমাত্র তিনি আদেশ একমাত্র হ্যাঁ আল্লাহর সৃষ্টি তার চলবে ইত্যাদি সব ক্ষেত্রে তহিদ তহিদের আলোচনা একটা আলোচনা দ্বিতীয় আলোচনা আছে ঘটনা বলি কাহিনী তৌহিদ শিখার জন্য এবং তৌহিদবাদ উত্তম পরিণাম আল্লাহ করেছেন আর যারা বিভিন্ন বিভিন্ন জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছেন এসব কাহিনী বর্ণনা করা হয়েছে কাহিনী কাসাস। বহু ঘটনা বলি রয়েছে বহু জাতির আরেকটা দিক রয়েছে বিধিবিধান হুকুম হাকাম হালাল হারাম জায়েজ ব্যবসা হুকুমী আছে আছে সলাত সলাতে হুকুম হাকাম জাকাত রোজা হজ অমরা হেজাব পর্দা হ্যাঁ হালাল হারাম জায়েজ নাজিজ বহু বিষয় রয়েছে বিধিবিধান আর কোন বিধি বিধানের গুণাবলী রয়েছে এই সুরা সম্পর্কে সহিদিশ চিন্তা করলেন যে এতে আল্লাহ রব্নের গুন রয়েছে আর আমি আল্লাহ কে ভালোবাসি মানুষ আরেকজন মানুষের কাছ থেকে শুনলো মানে এক সাহাবি আর এক সাহাবি কে পড়তে শুনলো কি একরা আল্লাহ আল্লাহ করছে বার বারবার পড়তে আছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে তারপরে সাল্লা আসলো ফাজাকার আল্লাহু আলিক এই ঘটনা উল্লেখ করলো সাহাবি ওয়াকা আন্নার ওই লোক যেই লোক অভিযোগ করার জন্য সেটাকে স্বল্প মনে করল ঘটনা এই মর্মে এটা মনে হচ্ছে যে এইরকম যে একদিনের ঘটনা আর আরেকটা ঘটনা রয়েছে যে এক সফরের ছিল সেই ঘটনা তো হইতে পারে সুরা একলাশ আজ কেউ যদি কেউ অমতি করে আর সুরা একলাশ পড়ে সুরা ফায় তারপরে সুরা এখলাস প্রথম রাখা দ্বিতীয় রাখাতে তো সুভান আল্লাহ শুরু হয়ে যাবে ঠিক না ভাববে যে ভুলে গেছে অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু মুসলিম জনগণ আজকাল দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সমালোচনা মন্তব্য শুরু করে দিবে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 এই সুরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম কি দেখাতে চেয়েছেন লেখক আল্লাহুল আলমিনের ইতিবাচক গুণ আছে আছে আর নাও আছে দুটি হচ্ছে ইতিবাচক আল্লাহ আহাদ আল্লাহ আর নেতিবাচক গুণ হচ্ছে মানে একটি করলাম এটি প্রসিদ্ধ অর্থ আর মানে কিন্তু আরেকটি অর্থ করা হয়েছে সেটা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যিনি তার মালিকা নাই এবং তার মর্যাদায় তার মহত্বে পূর্ণতা লাভ করেছেন বা পূর্ণ আল্লাহ রাবুল আলমী তার মালিকানাই পূর্ণ পরিপূর্ণ তার সম্মানে ইজ্জতে পূর্ণ তার মহত্ব বড়ত্বতে পূর্ণ পৃথিবীর শক্তি আছে যে মালিকানাই একেবারে পূর্ণ না কোন দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী আরেক দিকে দুর্বল তাই না কারো কাছে শক্তিশালী হইলে আর কারো কাছে গিয়ে হার মানতে হচ্ছে তাই কিনা একটা সরকার একজন প্রশাসন হচ্ছে না হাত ছাড়া তলাশ করে পাচ্ছে না হ্যাঁ আব্বুল আলমিন জি ওমাফা নবসহু ফি আজমে আয়াতি কাবি আর যা রব্দুল আলমিন বর্ণনা করেছেন তার নিজ সম্পর্কে মহান আয়াতে তার কিতাবের একটি মহান সুরা কি জানেন আজম কোরআন এ মর্মে হাদিস আছে কি বলা হয়েছে আজম কোরআনের মহান মহান মানে শুধু এর দিক থেকে বড় না হ্যাঁ আয়াতের সংখ্যার দিক থেকে বড় বা বাক্যের দিক দিয়ে বড় তার ফিলি মর্যাদার দিক থেকে সুরাতে হচ্ছে সবচেয়ে মহান সুরা আর আয়াতের দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কে আয়াতুল কুরসি কেন বলা হয় জিজ্ঞেস করে ঠিক ওই কমি সুরাই বাকারা সুরা বাকারা কেন বলা হয় যে সুরাই গাভী বাকার ঘটনা বর্ণনা করা হয়েছে আল ইমরানকে আল ইমরান কেন বলা হয় যে সুরাই এমরান পরিবারের ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে সে আয়াতটি হচ্ছে মহান আয়াত মহান আল্লাহ এর সাদ করেছেন আল্লাহ আল্লাহ সেই সত্তা ইহু যার ছাড়া কোন সত্য মাবুদ নেই কোন সত্য উপাস্য নেই রয়েছে তার একটা খবর লাগবে আরবি গ্রামার যারা বোঝেন তাদের জন্য আর খবরটা এখানে উজ্জ্বল আছে ক্যালমা তাই এলাহ ই আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই সত্য মাবুদ নেই বলবেন আর মাতিল মাবুদ অনেক আছে জন্য এখানে খবর হচ্ছে মানে চিরঞ্জীব যার জীবনের শুরু নেই শেষ নেই সময় তিনি আছেন আর সময় থাকবেন আল কয়ুম নিজে প্রতিষ্ঠিত এবং অন্যকে কে প্রতিষ্ঠিত রাখেন শুধু কাই নিজে প্রতিষ্ঠিত না অন্যকে ধারণ করে রাখেন আল্লাহ যদি না রাখেন ধ্বংস হয়ে যাবে একটি আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহ আল্লাহ আকাশ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 আর তার কোন চিরঞ্জীব তিনি এবং আল্লাহ যে কায়ম এবং সবকিছু ধারণকারী জি নেতিবাচক তারপর সেনা তাকে কি স্পর্শ করে না সেনা তুমি মানে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 আর যে নিদুর বলতে হইতে পারেন না সেটা তার এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না নিদ্রাও ধরে না আখা যায় ধরা তাকে তন্দ্রাও ধরে না আর নিদ্রাও ধরে না তন্দ্রা আর নিদ্রা সেনাতুন আর নৌমে পার্থক্য কি কেউ যদি জিজ্ঞেস করা আপনাকে যে এই লোকটি ঝিমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে পার্থক্য কি হম ডিফারেন্স দেখি আপনাদের বিবেক দিয়ে হ্যাঁ আর আর ঘুম হম এইভাবে সংজ্ঞায় ডেফিনেশনে এইভাবে ওলা মারা বলেনি ওলামা বলেছে তন্দ্রা সম্পর্ক চোখের সাথে হৃদয়ের সাথে নয় আর নিজেরা নমের সম্পর্ক ঘুমের সম্পর্ক হচ্ছে কলবের সাথে ঝিমাইলেও সব দিশা পাই আমরা আশেপাশে কে কি বলছে না বলছে ও সব দিশা নেই হারিয়ে গেছে শেষ জি তো নিদ্রা সম্পর্ক আর নম এই কলবের সাথে সম্পর্ক আর সেনা নেতিবাচক তাই না এগুলো চলবে না আল্লাহর ক্ষেত্রে তন্দরা চলবে না আকাশ সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে কার আল্লাহ ইতিবাচক নেতিবাচক ইতিবাচক আমাদের নিজের বাড়িতে যা আছে সেটিরও মালিক না বেতন মাকে বলছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি দিলো ঝগড়া লাগিয়ে আপনার সাথে হ্যাঁ পরের মাসে ভয়ে পাঠাইতে পারছেন না এখন লুকিয়ে পাঠাইতে হবে কাজ হবে অথচ বেতন আপনার হ্যাঁ কত দুর্বল তারপরে পরিবারের লোকেরা এক পয়সার মালিক না কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লা বেজ তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ হয় আল্লাহ কাছে সুপারিশ হবে আল্লাহর কাছে কি হবে সুপারিশ হবে সাফাদ কাকে বলে সুপারিশ কাকে বলে সহজ ভাষায় সুপারিশ বুঝান তো দেখি সুপারিশ কাকে বলে হম সুপারিশ খুব সহজ ভাষা সুপারিশ অন্যের জন্য হ্যাঁ কারো কাছে কোনো কিছু চাওয়া অন্যের জন্য নিজের জন্য না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 সুপারিশ মানুষের ক্ষেত্রে সুপারিশ দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রেও সুপারিশ আমরা করে থাকি বা করিয়ে থাকি ইত্যাদি রব্বুল আলমীর কাছে পরকালে আখেরাতে বিচার দিবসে যে সুপারিশ হবে সেটা ব্যবস্থা করো যেমন সাফাতে বৃহৎ সাফাত এর আজাবকে হালকা করো কল্যাণ কামনা সহজ ভাষায় আরেকটি কথা বলা যায় সেটাও দোয়া এই জন্য নবী করিম সাল্লা সুপারিশ করার জন্য কি করবেন শেষ পড়ে যাবেন লুটিয়ে আর আব্দুল আলমিনের প্রশংসা গণ গান করতে থাকবেন তার কাছে চাইতে থাকবেন দোয়া করতে থাকবেন ডাকতে থাকবেন তারপরে রসুল্লা সালিয়া মোহাম্মদ এবং তুমি চাও কি চাইছো তোমাকে দেওয়া হবে এবং তুমি সুপারিশ করো তো সাফা তোমার সুপারিশ কবুল করা হবে তো সুপারিশ হচ্ছে আসলে আখেরাতের দুয়া একের অন্যের জন্য কোন ব্যক্তির সে নবীর রসুল ছাড়াও হতে পারে কিন্তু সবচাইতে বড় সাফাত হচ্ছে আম্বা রসুল আর সাফাত করবেন নিশ্চিত সাফাত করবে না করবে সাফাৎ কারণ এই পার্থক্য বেদায়ীরা করে না ওদের কাছে নবীর রসুলের সাফাতের চাইতে ও পীর মুর্শেদ বলি বুজরুগের সাফাতটা পড়ো হ্যাঁ অথচ যাদের সম্পর্কে আশা রাখা হচ্ছে এরা আমাদের সাফার ওদের কি হবে না ওদের জন্য কারো সাফাতের প্রয়োজন হবে না বলতে পারবেন কিন্তু সাফাত করবেন সাফাত করবেন এবং তাদের সাফাত গ্রহণ করা হবে সাফাত আল্লাহর অনুমতি কর্ম হবে ই আল্লাহ অনুমতি দেবেন যাকে যে তুমি সাফাত করো আর যার জন্য অনুমতি দেবেন যে এই শ্রেণীর লোকদের জন্য সাফাত করো এই অপরাধীদের জন্য সাফাত করো যার তার জন্য তাহলে হবে না এব্রাহিমের পিতা মুশরেখ নয়ালাম আল্লাহ আমার সাফাত করেছে না সবচেয়ে বড় সাফাত এর মানে এই নয় আবু তালেবের জন্য আল্লাহ আবু তালেবকে তুমি জান্ন জান নাম থেকে উদ্ধার করো করবেন অসম্ভব এটা আল্লাহর অনুমতি হবে না মুশ্রেকের জন্য অনুমতি হবে না হ্যাঁ জন্য হবে মুসলিম সাফাত না বেমানি করে যাব। আর আমি সুদ খেয়ে যাবো ঘুষ খেয়ে যাবো আরাম খেয়ে যাবো আর আমার জন্য নবী সাফাত আশা করে বসে থাকেন না কথা এখানে রয়েছে রবাহ আলমের কাছে সাফাত হবে ইয়ালামা মাবাই না এই দিহি মামা খালফাহ মহান আল্লাহ জানেন যা সৃষ্টি জগতের সামনে রয়েছে এবং পেছনে রয়েছে ইতিবাচক ইতিবাচক গুণ এর মোল্লা আল্লাহর ব্যাপক জ্ঞান তাই না জি সামনে পিছনে সবকিছুই জানেন আপনারা জানেন যে পিছনে কি আছে গুড়ে না দেখলে বলতে পারবেন আমি বলতে পারবো পেছনে কি হচ্ছে না হচ্ছে পর্দা আড়াল দেওয়ালে কি হচ্ছে কোনো শক্তি বলতে পারবে না একমাত্র আল্লাহর ছড়া এবং আল্লাহকে পরিবেশন করতে পারে না মানব জাতি বা আল্লাহর তবে যা আল্লাহ চান আল্লাহ রবুল আলমিনের সম্পর্কে মানুষ সবকিছুই জেনে নেবে বা যতটা জানতে চাইবে জেনে নেবে না তবে কতটা জানতে পারবে যতটা আল্লাহ চাইবেন যার সম্পর্কে দিনের জ্ঞানদের আমরা সারা জীবন করান হাদিস পড়াশোনা করছি ঠিক না ওই যে শুরু করেছে ছোট জীবন থেকেই হ্যাঁ ইসলামিক শিক্ষা এখন পর্যন্ত পড়েই যাচ্ছে কতটা জানতে পেরেছি দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে হ্যাঁ ই মাসা যতটা আল্লাহ চেয়েছেন যদি নিজের ক্ষমতায় থাকতো সবাই বড় বড় আল্লাহ যে আমি এত বড় আলেমইতে চাই এত বড় পণ্ডিত হতে চাই আর শুধু দিনের জ্ঞান নয় আল্লাহ এটা আমাদের আয়ত্তে আছে যতটা আল্লাহ রাখছেন ততটাই থাকছে কিন্তু আপনার যে কতটা করা পাঁচটা থাকবে না দুটো থাকবে না তিনটা কি একটা ওইটা আপনারও হাতে নেই আমি এতটা রাখবোই আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সত্তা সম্পর্কে আল্লাহর আরস সম্পর্কে আল্লাহর কুসি সম্পর্কে মুসলিমদের আসলে সম্ঞান নেই যার ফলে এই বিদ্যা ধারণা যে আল্লাহর যদি দিক বলি তাহলে আল্লাহ তো কোন একটা জায়গায় সীমিত হয়ে যান তার মানে আল্লাহ যেন ছোট খাটো কোনো কিছু আর আল্লাহর জমিন আসমান মনে হচ্ছে আল্লাহ চেতে বড় তাই না ঠিক না এটাই না বুঝাই নাহলে কেন বলব যে দিক বললাম তো এরকম হয়ে যাচ্ছে ওইরকম হয়ে যাচ্ছে যেমন আশা মাতর হয়েছে ওইভাবে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 তিনি হচ্ছেন আকবর আকবর মানে মহান আকবর মানে কি সব চাইতে বড় শাব্দিক অর্থ কি আকবর মিন কুল্লে সব কিছুর চাইতে আল্লাহ বড় সত্তার দিক থেকে বড় জাতের দিক থেকে গুনের দিক থেকে বড় বড় কথাটি দুই ক্ষেত্রে হয় বড় কথাটি দুই ক্ষেত্রে হয় যেমন আপনি বলছেন আমি ওনার চেয়েতে বড় একটা হচ্ছে বয়সের দিক থেকে বড় আরেকটা হচ্ছে মান সম্মান মর্যাদার দিক দিয়ে বড় বয়সে বড় না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 আকাশ এবং তাকে ক্লান্তি নেই না সুরে কা স্পর্শ করে দেওয়া ভারী করে দেওয়া হ্যাঁ ভারা ক্লান্ত হয়ে যাওয়া আলিউল আজিম তিনি সুউচ এবং সুমহান ইতিবাচক মানে ইতিবাচক এই দশটি রব্বুল আলমিনের গুণ রয়েছে এই আয়াতের ফজিল তো খুব বেশি রয়েছে এই আয়তের ফজিল্প মহত্ব সম্পর্কে হাদিস রয়েছে কেউ যদি রাতে একবার পড়ে নেই এই সুরাটি লামিয়াজ আলিহিম আল্লাহ হাফেজুন আল্লাহর পক্ষ থেকে তার সুরক্ষাকারী একজন ফেরেস্তা সারা রাত নিযুক্ত থাকবে ওয়ালা একর বহু শয়তানুন হাত তার ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে যেতে পারবে না নিকটবর্তী হইতে পারবে না কোন আয়াতি সবচাইতে মহান কোন আয়াতি সবচাইতে মহান কোরআন এর তিনি আল্লাহ রসুল আলম আল্লাহ ইসলাম সবচাইতে বেশি জানেন একবার করে এই জিজ্ঞেস করতে থাকেন তিনি বলেন যে আল্লাহ এবং আলম এই জন্য দেখলে আলিফুল্লাফসির করতে গিয়ে এমনকি জালালেন যে জালালে পড়ান আল্লাহ আলম আছে আল্লাহ রাসুল আলম না রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মাঝে নন তিনি তখন আর আল্লাহ বলবেন আল্লাহ আলম বলবেন আপনার যদি জিজ্ঞেস করে কোনো কথা আর আপনার জানা না থাকে সন্দেহ কোরসি হতে পারে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি ফা নবী নাম প্রশংসা করে বলেছেন হে আবুল মন থেকে তোমার জন্য জ্ঞান তার করে সহজ হয়ে যায় আসমাইল্লা আল্লাহ নাম রয়েছে তাতে ওয়াসেফাতে গুনাবরী রয়েছে ইতিবাচক ও তনজি হেহি আমি আর সব দোস্তুটি তার জন্য সমীচিন্ন উচিত নয় উপযুক্ত নয় সেগুলি থেকে তাকে পবিত্র আসমা রাজ আসামি আল্লা আলমানি রহমা হাসান বলেছেন কেউ যদি বলে ইসমে আজম আল্লাহ কাইম সেটাও ঠিক প্রমাণিত। আল্লাহকে আল্লাহ বলে যত ডাকা অন্য নাম দিয়ে এত টাকা হয় না তো সবচেয়ে মহান নাম অনেকের মতো আল্লাহ ইসমে আজম সম্পর্কে বিদ্যাতিদের খুব ভ্রান্ত ধারণা আছে ইসম আজম দিয়ে নাকি মেলা কিছু তদবির করা যায় যারা কি করে দেয় আকাশে উড়িয়ে দেওয়া যায় ইসমা আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায় ইসমা আজম পড়ে সমুদ্রে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে সব এগুলি এই কথা হ্যাঁ রহমত ফরিয়াল জালুকরাম বলছেন বার বার করে তুমি জালালাম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 এই আয়াত্মা বেসনাত মহান আল্লাহ এই আয়াতুল কুরসিতে যেসব তার গুণাবলী বর্ণনা করেছেন আর যেগুলি এখানে একত্রিত হয়েছে তার ক্ষেত্রে সেটা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 আর আলী সু উচ্চ বললাম তাই না সুউচ্চ কোন দিক থেকে মানে তার সত্তার দিক থেকে না দিক দিক থেকে থেকে। সব সত্তাগত দিক থেকে আল্লাহ সু উচ্চ মানে আল্লাহ জাত হ্যাঁ সমস্ত কিছুর উর্ধ্বে এটার মানে বোঝায় না বুঝে আবার কোন করতে দেবেন আল্লাহ জাতের দিক থেকে কি সু উচ্চ সুমাহান মানে তারপরে আকাশ আছে মেঘমালা আছে তার ওখানে নক্ষত্র আছে গ্রহ আছে ঠিক না মেলা হ্যাঁ আকাশে পাখি উড়ছে আল্লাহ তার নিচে আছে তাহলে সর্বত্র বিরাজমান মানে না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 আল্লাহর রবুল আলমিনের আরস কুষে আর কিছু রয়েছে বাংলার জাতের না পাঁচটি কোরআনিক কয়েক জায়গায় রয়েছে এবং কাদার মর্যাদার দিক থেকেও তিনি সবোচ্চ মর্যাদার দিকে সু উচ্চ মানে যত যেমন আমরা বলে থাকি আরে উনি উনি উনি সবার ঊর্ধ্বে মানে কি আমরা কখন আবার বোঝাই যে ক্ষমতার দিক থেকে পাওয়ারে দিতে উনি সবার ঊর্ধ্বে এই অফিসেনা উনি সবার মানে ক্ষমতার দিক থেকে বুঝাই আল্লাহর ক্ষেত্রে এটাও প্রযোজ্য আল্লাহ তিনি সবকিছুর ওপর হ্যাঁ সর্বশক্তিমান তিনি আলমতার ফিকুল্লাই সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এমন নয় যে আল্লাহ রব আলমিনের নিয়ন্ত্রণ কোথাও হারিয়ে ফেলেন কোথাও নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণের বাইরে না এই বিষয়গুলি যত আপনার জ্ঞান বাড়বে ইমান তত বাড়বে কিন্তু যত জ্ঞান বাড়বে এই সম্পর্কে আল্লাহ জাত সম্পর্কে তত ইমান বাড়বে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণে ঠিক না এই কথাটি দেখেন আপনার ইমান কেমন করে বাড়ায় এই কথাটা বুঝে না আপনি অসুস্থ দুরারোগ্য রোগ কত চিকিৎসা করলাম কত টাকা পয়সায় ঢাললাম আর কত যে দৌড়াদি ছোটাছুড়ি করলাম কোথাও ভালো হচ্ছি না মানুষ আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়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 কোন সম্পর্কে আপনার এই রোগ ভালো হবে না নিরাশ হয়ে যাই কারণ আমাদের ইমান কমজোর তখন রব্বুল আলমিনের কুদরতের কথা রব্বুল আলমিন আল আলী এই গুণটার কথা চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন সু উচ্চ সত্তার দিক থেকে আলমিনের নিয়ন্ত্রণে এটা আপনার ইমান মজবুত করে দেবে না তারপরে আপনার কখনো হতাশ আসবে না যে আল্লাহ আমি তার ভালো হব না কারণ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 সম্ভব সামান্য কিছু জিনিস তাই না কিন্তু আল্লাহ ক্ষেত্রে এমন কিছু আছে যেটার নাম হচ্ছে তো এই যে বলে রোগ আমার এই সমস্যার সমাধান অসম্ভব হ্যাঁ কেন বলেন এইসব কথা একজন মুসলিম তাহলে যার আকিদে যার তহিদ ঠিক হয়ে যাবে সে কখনো বলবেন এই কথাটি শব্দ আল আলী আল আজিম এই গুণগুলি নিয়ে যদি চিন্তা করেন থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুরসি পড়েন এই হাদিসটি সহিদ টি সহিদ আবু আল্লাহ বর্ণিত সুতরাং এর ওপর আমল রাখবেন বলবেন না অভ্যাস করেন। বস করেন আল্লাহ করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লোসান